আলোচিত হবে পৃথিবীর আমরা এখন আছি নোবতের পঞ্চম বছরে আগের দিকের ঘটনাগুলো কিছুটা রিক্যাপ করা যাক আল্লাহ রসুল সাল্লু আলহিহা হেরাগুহায় নবাদ পাওয়ার পর তার নিকটাত্মীয় এবং কাছের মানুষদের ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন এভাবে চলছিল প্রায় তিন বছর তখন কোরআষরা ইসলাম সম্পর্কে জানলেও খুব একটা গা করেনি তিন বছর পর যখন প্রকাশ্যে রসুল সাল্লু আলহিম ইসলামের দাওয়াত নিয়ে এলেন এবং কোরাইশদের মিথ্যা দেবতাদের অস্বীকার করা শুরু করলেন তখন কোরাইশরা নড়ে চড়ে বসল এরপর তারা শুরু করল নানা রকম প্রপাগানটা যা আমরা আগের একটি পর্বে আলোচনা করেছিলাম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 নুবুতের পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতনের মাত্রা এত চরমে পৌঁছল যে রসুল সাল্লু আলহাম তার সাহাবিদের আবিসিনিয়া হিজরতের অনুমতি দিলেন সেই বছরই রজম মাসে সাহাবাদের একটি ছোট্ট দল আবিসিয়ায় প্রথম হিজরত করে কুরাই সাদাদের পিছু নিয়েছিল কিন্তু তার আগেই তারা হাবাসের উদ্দেশ্যে রওনা হয়ে যান এরপর রমাদান মাসে ঘটে সুরা আন্নজম তিলাওয়াতের কাহিনী আমরা উল্লেখ করেছি এই ঘটনার কয়েকটি ভার্সন আছে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 আগে আবু বকর ঘরের বাইরে সবার সামনে ইবাদত করতেন আইসার দিন ওয়ানহা বলেন আমার বাবা খুব নরম মনের একজন মানুষ কোরআন তেল করার সময় তিনি খুব কাঁদতেন নারী পুরুষ বালক সবাইকে আবু বকরের খুশু আকৃষ্ট করত এটা দেখে কুরাইসটা খেপে যায় তাদের আশঙ্কা আবু বকরের প্রকাশ্য সালাত আদায় দেখে লোকেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাই ইভিন দোকাইনে আবু বকরকে প্রকাশ্য ইবাদত করতে মানা করেন আবু বকর রাজি হন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 আল্লাহ রসুল সাল্লাহ আলহামের ক্ষেত্রে তার নিরাপত্তা দিয়েছিলেন তার চাচা আবু তালিব যাই হোক উসমান মজমুনকে নিরাপত্তা দিল ওয়ালিদিন মুগীরা তার কথা আমরা আগেই আলোচনা করেছি সে ছিল মক্কার বয়স্ক এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন এবং সেরা কবি রসুল উল্লা সাল্লু আলিহাস্লামকে জাদুঘর আখ্যা দেওয়ার বুদ্ধি তারই ছিল আর তার কথাই আল্লাহ তালা সুরা মুদাসিরে উল্লেখ করেন আবিষ্কার করেন তিনি ছাড়া অন্য সব মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছেন নিজে নিরাপদ জীবন তাকে এতটুকু খুশি করল না মুসলুম মুসলিমরা তাকে ঈর্ষান্বিত করে তুলল তার কাছে মনে হল তিনি বাদে অন্য সবার গুণা মাফ হয়ে যাচ্ছে আর তিনি কিছুই করতে পারছেন না তিনি বললেন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 আমি শুধু আল্লাহ নিরাপত্তা চাই তোমার নিরাপত্তা চাই না ওয়ালিদ বললেন ঠিক আছে যেহেতু আমি প্রকাশে তোমাকে নিরাপত্তা দেয়ার ঘোষণা করেছি সেহেতু এই নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার ঘোষণা তারা কা বা ঘরে গেলেন আল ওয়ালিদ ইবিন মুিরা বলল উসমান বিন মজমুন আমার নিরাপত্তা চায় না সে ফিরিয়ে দিয়েছে উসমান বিন মজমুন বলেন হ্যাঁ আমি ওয়ালিদ বিবিন মগিরাকে অত্যন্ত বিশ্বস্ত ও সৎলোক হিসেবে পেয়েছি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 সবাই বললেন না যথেষ্ট হয়েছে তারা যা শুনতে চায় না তুমি তাদেরকে তা শুনিয়ে দিয়েছ এই প্রসঙ্গে আরেকটি মজার ঘটনা না করলে নয়। আমরা আগেই বলেছি মক্কায় প্রকাশ্যে কোরআন পাঠ নিষিদ্ধ করেছিল কিন্তু হলো তারা চুপি চুপি ঠিকই কোরআন শুনতে পছন্দ করত ঘটনাটি বর্ণনা করেছেন ইবিনহিমাহুল্লাহ তিনি বলেন তিনি শুনেছেন একদিন রাতে আবু সুফিয়ান ইবিন হার্ভ আবু জাহেদ ইবিন হিসাম এবং বনজুহুরার মিত্র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 তখন প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে বেরিয়ে পড়ল কিন্তু পুঁথিমধ্যে সকলের দেখা হয়ে গেল তখন তারা একে অপরকে তিরস্কার করে বলল খবরদার এমন কাজ আর কখনো করবে না যদি তোমাদের নির্বোধ লোকেরা তোমাদের এভাবে দেখে ফেলে তাহলে তাদের মনে তোমাদের সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হবে তারপর তারা সবাই চলে গেল পরদিন রাতে আবার তিনজনই নিজ নিজ গোপন জায়গায় গিয়ে বসলো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 ইম নজ ইুব মূন ইত্যু ইজুমূর ও বুর্ কৈ বুকে ফল ফবলু فَلَا ফলস্তৌন সবী 17. وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُثُونَ خَلْقًا جَدِيدًا 18. قُلْ كُونُوا حِجَارَةً أَوْ حَدِيدًا 19. أو خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِي صُدُورِكُمْ 20. فَسَيَقُولُونَ مَنْ يُعِيدُنَا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 এই ঘটনা শুনে তিনি প্রচন্ড রেগে গেলেন ভাতিজা হামজা সে সময় অপমান হিসেবে নিলেন দ্রুত হেঁটে আবু জাহেলের কাছে গেলেন আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ কোরাইশদের অন্য সব নেতাদের সাথে আবার সামনে বসেছিল হামজার হাতে তখন শিকারের সরঞ্জাম আবু জাহেলকে দেখা মাত্র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 আবুজাহ চেয়েছিল নবীজি সাল্লাস্লামকে কষ্ট দিতে অথচ তার এই অপকর্মের সূত্র ধরে শেষ পর্যন্ত হামজা রদ আনহু মুসলিম হয়ে গেলেন এটাই আল্লাহ সুতার পরিকল্পনা মানুষ কখনোই জানতে পারবে না কোন কাজের পরিণতি ভালো আর কোন কাজের পরিণতি খারাপ ইবেনী শাক রহিমাউল্লাহ বলেন হামসা জিদের বসে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের ব্যাপারে সত্যিই আন্তরিক হয়ে যান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 খুব অল্প লোকই তোমরা সেটা বিশ্বাস করে থাকো সুরহাক্কা আয়াত একচল্লিশ আমি হতচকিত হয়ে গেলাম নিজেকে বললাম তাহলে নিশ্চয়ই কোনো গনকের কথা আর এর পরের আয়তে ছিলাম এগুলো কোনো গণকের কথা নয় খুব কমই তোমরা স্মরণ করো সুরহাক্কা আয়াত বেয়াল্লিশ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 জল নল কু নিত তলি কলসম অবহ্ন লহু ম ফিসম বৈ লহু মমিফ ইহু অ্যা মুসিফ অু ইহ ইহু অলহুসম উলুস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 তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মন্ডিত নাম তারই সুরাতোয়া এক থেকে আট অমরুল খত্তা রাজিয়াল আনহু তিলাওয়াজ শেষ করে বললেন কথাগুলো অসাধারণ খাব্বাত রাজিয়াল আনহু এতক্ষণ লুকিয়েছিলেন ওমারের এই কথা শুনে বের হয়েলেন বললেন ওমর আশা করি আল্লাহ আপনাকে বেছে নেবেন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 বাবা জামিল আজ দুমাহিকে বললেন তুমি কি জানো আমি কি করেছি জামিল বলল কি করেছেন আপনি তিনি বললেন আমি মুসলিম হয়েছি জামিল এই শোনা মাত্র সাথে সাথে তার টেনে তুলে তারভা ঘরের দিকে গেল আর সবার সামনে গিয়ে তার আশ্বরে চিৎকার করে বলতে লাগলো হে কোরাইশের লোকসকল, সকল ওমার সাবেইন হয়েছে ওমার সাবেইন হয়েছে সাবেইন শব্দটা শুনে অমার তাকে শুধরে দিয়ে বললেন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 তাই তিনি ওমর ইব্দুল খত্তাব অথবা আবু জাহেলের হিতায়ত আল্লাপে দোয়া করেছিলেন ওমর ইবনুল খত্তাব এবং আবু জাহেলের এমন কিছু গুণ ছিল যে গুণগুলোর কারণে তারা বড় মাপের নেতা হওয়ার যোগ্যতা রাখতেন আবু জাহেলের লোকেরা আবুল হাকাম বলে ডাকত এর মানে হলো জ্ঞানের পিতা কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী হওয়া সত্ত্বেও সে ইসলামে প্রবেশ করেনি আর এই কারণে রসুলুল্লাহ সাল্লু আলহিসাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল যার মানে মূর্খের পিতা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 রসুল্লা সাল্লাই চরিত্র থেকে নেতৃত্বের আরেকটি গুণ শেখার আছে সেটি হল মানুষ চিনতে পারা এবং তাদের ঘৃণায় পরিপূর্ণ তাই যখন অমর মুসলিম হন রসুল্লাহ সাল্লি সাল্লাম জানতেন তার সমস্যাটি আসলে কোথায় এবং সেই সমস্যার প্রতিকার কি রসুল্লাহ সাল্লি তার হাত অমর ইবনুল খাত্তাবের বুকে রেখে একটি দোয়া পড়েছিলেন হে আল্লাহ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 অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইনিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডাব্লু ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো